কোন ব্যক্তির হস ফর থাকা অবস্থায় যদি মারা হজ না করে তবে তার রেখে যাওয়া অর্থ দিয়ে যদি তার পক্ষ থেকে কেউ হস পালন করে তাহলে কি মৃত ব্যক্তির পরশ আদায় হবে জি এটা তো শুধু আদায় হবে না এটা হলো কোন ব্যক্তির উপরে হসপরশ এই অবস্থায় যদি তিনি মারা যান হস না করে তার ওয়ারিসেরা সম্পদ বন্টন করার আগেই তার ঋণ যেগুলো পরিশোধ করবেন যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করা যেমন ফরজ ঠিক এইটাও আল্লাহর ঋণ হসটা এই ওই তার সম্পদ থেকে আগে তার হসটা আদায় করে দিতে হবে বদলি হস করে দিতে হবে এটি ওয়ারিসদের উপরে এটা একটা ফরজ। যে তার বাবার যে ফরজ হস ছিল সে ফরজ হসটা আদায় করে দেওয়া अर्थात मृत व्यक्तर सम्पद बन करार आगे किस जरूर क्या आज क्यागलाटन करते हैं प्रथम हलो आत्त मान मेतर दाफन कपनर क्षेत्र दरकार इटा मान्यतर टाका पैसा थे देव सन्ताना दिए दीव दिए दी असुविधा नहीं कहीं मारागे उन्त तो सम्पद आर् सम्पदे प्रथम दाफन कपनर का क्षेत्र है तरपे तरह ऋण थे से ऋणगुल आदायत सर्वोच्च सीमा तीन भाग कर आल्ला जादायत कर इच्छा गुमराह व्याख्या कुरानी अनेक बार्ला इच्छा मासियत मशियात यहाँ आल्ला पशेषिफा विशेष एक गुण आल्लाक इच्छा कर लेको कि हेदायत आल्लाब आलमीन इच्छार ऊपर निर्भरशील मासरशील अर्थात बानदा जो हेदायत साहेबे आल्लर का आल्ला पक इच्छा कर ले हेदायत दीतेने बलाुदुल्लू मई आल्ला जाके इच्छा करें गुमराह करें एट हल से व्यक्ति जो गुमराहर তখন আর আল্লাপাক তাকে আর মূল ব্যাখ্যা মানে এটার দ্বারা আল্লাপাক কি বোঝাতে চেয়েছেন এটা আল্লাহ ভালো জানেন আমরা এখানে গিয়ে থেমে যাব এর উপরের দিকে আজ যাব না এরপরে আল্লাহ সোবান তালাই ভালো জানেন এই আয়াত দিয়ে আল্লাপাক কি বোঝাতে চেয়েছেন খিফার অর্থ কারো অনুপস্থিতিতে কেউ থাকা কিন্তু আল্লাহর খলিফা এখানে এর অর্থ কি হবে আল্লাহর খলিফা বলা হয়নি মানে কথাটা আমরা শুনতে বল শুনে আসছি আমরা ছোটবেলা থেকে যে ইন্নি এটার অর্থ আমরা শুনতাম যে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই এখানে কিন্তু আমার খলিফা তো নাই এখানে আছে মানে আমার খলিফা তা নাই এখানে আল্লাহ বলছেন আমি জমিনে খলিফা তৈরি করতে চাই এনে কার খিফা এটা বলেন না এখানে আল্লাহ বলছেন শুধু খালিফা আর অন্য আয়াতে গিয়ে এক আয়াত অন্য আয়াতের তফসিল অন্য আয়াতে গিয়ে আল্লাহ আরদে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন খালাই ফালারদ বলছেন জমিনের খলিফা বানিয়েছেন তো মানুষ হলো জমিনের খলিফা এজন্য মানুষকে সরাসরি আল্লাহর খলিফা অর্থে ব্যবহার করা হয় না সালাফেরা কেউ ব্যবহার করেন নাই কারণ হলো যে মানুষ আল্লাহ তো অনুপস্থিতি নেই খলিফা মানে কারো অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করেন তা আল্লাহ তো অনুপস্থিতি নেই আল্লাহ অনুপস্থিতি যেহেতু নাই তা আল্লাহ হবে কেন আরেকটা আমরা গত এখানে না আলোচনা করেছি হে আল্লাহ আমি আপনাকে আমার সফরে বন্ধু বানাইতেছি আর আমার আহালের জন্য আপনাকে খলিফা বানাইতেছি তাহলে মানে মানুষ আল্লাহর খলিফা না আল্লাহ মানুষের খলিফা কথাটা বুঝতে পারছেন এই দোয়ার মধ্যে বলা হচ্ছে সফর ওয়াল ফিলাহাল আল্লাহ আপনাকে আমার সফরের সাথী বন্ধু বানাতেছি মানে আপনি আমার সাথে থাকবেন আমার যা দরকার দেখাশোনা করবেন আর আমি তো বাড়িতে নাই আমার অনুপস্থিতিতে আমার পরিবার পরিজনকে আপনি দেখাশোনা করবেন আপনার খলিফা বানিয়ে যেতেছি আল্লাহ তাহলে মানুষের খলিফা আল্লাহ শিখাচ্ছেন আরেকটা হইলো মানে এই আয়তের ব্যাখ্যা নিয়ে তো মানে দ্বিমত থাকার কোন বিষয় না কারণ এখানে এটার সাথে মানে কেউ কেউ মনে করেন যে মনে হয় খালিফাতুল্লাহ হইলে আল্লাহর খলিফা হইলে মনে আল্লাহর আইন কানুন পালন করা আল্লাহর আইন কানুন কায়ম করা ফরজ হয়ে যায় আর আল্লাহর খলিফা না হইলে মনে হয় না বিষয়টা এরকম না। এটার সাথে তো ওইটার কোন সম্পর্ক না আল্লাহ মানুষ আল্লাহর খলিফা হইলেও আল্লাহর হুকুম আইন কানুন যেমন ফরজ আল্লাহর খলিফা না হইলেও তেমন ফরজ এটার সাথে তো ওই হুকুম আহকাম বিধি কোনো সম্পর্ক নেই তবে কোনো কোনো মুফাসের এখানে এই কথা বলছেন क्यों क्यों बो मुफा खालिफा शब्द व्यवहार रंग अल्लाहर मानसान बाढ़ान खलिफातुल्लाफतुल्लाफा बोलते तब अदिक जम्हूर आलुसुल्लाम जमायतर मुफा मत हम मानुष के खलिफाला ना नासिका तो विभिन्न विषय करते ही, ही तो करते ही एग्ला চিন্তাভাবনা করার গবেষণা করার এগুলো দরকার নেই এগুলো আমরা যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ আমরা একটা মুসলিম দেশে বসবাস করি এবং আমাদের সরকারও মুসলিম আমরা এটার জন্য সরকারের কাছে আবেদন জানাবো যে যারা নাস্তিক আছে তারা যেন আমাদের এই ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণা না চালায় ইদানিং আমরা দেখি ইউটিউবে অনলাইনে অনেক নাস্তিক বিভিন্ন ধরনের কোরআনার আয়াত নিয়ে বিভিন্ন ইসলামের বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে তো এগুলো তো আমাদের প্রশাসনের দৃষ্টিতে আছে তারাও এগুলো দেখেন জানেন আমরা অনুরোধ করব যে একটা মুসলিম দেশ সরকারও মুসলিম আমরাও মুসলিম সুতরাং আমরা যেমন হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা ওইভাবে অপপ্র প্রচার চালাবো না অন্য অন্য ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালাব না এখানে শান্তিপূর্ণভাবে প্রত্যেক ধর্মের মানুষ এই দেশে বসবাস করে তো সেখানে তারাও যেন নাস্তিকেরা নাস্তিক হয়েছে তারা নিজেদের মতো থাকুক তারা নাস্তিক হয়েছে তারা নিজেদের মতো থাকুক তাদের কাছে ইসলাম ভালো লাগতেছে না কিন্তু সেটাকে ওই নাস্তিকতাকে প্রচার করা এটা কিন্তু আমাদের বাহ্যিক আইনেও এটা অপরাধ ইসলামের আইনে তো অপরাধ এটা বাহ্যিকভাবে অপরাধ সে তার নাস্তিকতাকে প্রচার করা এজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো যে প্রশাসন যেন তাদেরকে এই অপপ্রচারগুলো নাস্তিকদেরকে যেন তাদের প্রচারগুলো বন্ধ করেন যাতে আমাদের ইসলামকে নিয়ে তারা যে সকল কথাবার্তা বলতেছে হেও প্রতিপন্ন করতেছে তবে আবার আমরা তাদের এই নাস্তিকতা যেন আমরা নিজেরা প্রচার না করি অনেক ভাই আছে দেখা যায় যে নাস্তিকের একটা কথা দশ জনে শুনছে নয় বিশ জনে শুনছে আমরা প্রচার করি সবাই শুনাই দিতেছি ওই নাস্তিকের প্রচার প্রসার করে দিচ্ছি হ্যাঁ দেখা যায় পরোক্ষভাবে নাস্তিক ছাড়ছে যে তার প্রচার প্রসারটা হয়ে যায় কারণ সার প্রচার প্রসার হইলে সেইটার দ্বারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার তার আশা আছে সম্ভাবনা আছে তো সে যখন নিজে ভিডিওটা দিছে তখন কিন্তু বেশি লোকের কাছে পৌঁছে নেই কিন্তু আমরা এটাকে আবার ব্যাপক আকারে প্রসার করে দিচ্ছি এজন্য আমরা এটাকে প্রচার করার দরকার আমরা ইসলামের যে বিষয়গুলো নিয়ে কথা বলছে এগুলো আজকের নতুন না এর আগেও যুগে যুগে এরকম বলে আসছে এগুলো চলতে থাকবে এগুলো প্রশাসন আছে তারা দেখবেন আমরাও এরকম আবার যে অমুসলিম কেউ যদি নিজের মেয়ের বিয়ের জন্য সাহায্য চায় তাহলে আমরা কি তাদেরকে সাহায্য করতে পারবো এটা কি তাদের ধর্মীয় কাজে সাহায্য হবে প্রথম হলো তাদের যদি কোনো প্রয়োজনে সাহায্য সাহায্য করা যায় মুসলিমকেও সাহায্য করা যায় তবে যে বিয়ের কথা বলা হচ্ছে যে বিয়ের জন্য সাহায্য চাচ্ছে তো আসলে বিয়ের জন্য তো সাহায্য দরকার নাই। এখন তাদের ধর্মে হয়তো যৌতুক দিতে হয় তাদের ধর্মে অনেক কিছু দরকার আছে এজন্য মানে তারা সাহায্য চায় তো চেষ্টা করতে হবে যদি আমি বাহ্যিকভাবে দেখি যে এটা দ্বারা আসলে খারাপ কাজ মানে যেটা আমাদের ধর্মের দৃষ্টিতে খারাপ কাজ যে যৌতুক দেওয়া তারপরে আপনার বিভিন্ন গান বাজনা বিভিন্ন অশ্লীলতা এগুলো করা যেগুলো আমাদের ধর্মে খারাপ তাহলে আমরা সহযোগিতা করবো না আর যদি মনে করি যে তাদের খাওয়ার জন্য ব্যবস্থাপনার জন্য তাদের জরুরি দরকার তাহলে আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ কি প্রাকৃতিক না অতি প্রাকৃতিক এই কথাটা আমি নিজেও বুঝি নেই যে এটা দিয়ে কি বুঝা যাচ্ছে আল্লাহ আল্লাহর মতোই আল্লাহকে কোনো এই জাতীয় সিফাতে বিশেষণ করা জিন্দের ভিতরে কোন সাহাবি ছিল এরা তো ইমান অবস্থায় নবিসামকে দেখছেন আবার একটা হাদিস বলছি আমরা যে নবিসাম একদিন রাত্রে জিন্দের কাছে গেছেন অনেক জিন আসছিল সাহাবাইকেরাম খুঁজে পাচ্ছেন না পরে সাহবাইকেরামকে নাম বলছেন আজকে রাত্রে জিনেরা আসছিল আমার কাছে আমি তাদেরকে কিছু দিন শেখাতে গিয়েছিলাম তো যে সাহাবি যে দেখছেন কথা বলছেন কোরআন শুনছেন তারা তো সাহাবি অবশ্যই জিনদের মধ্যে ছিলেন বন্দীদের খাবারের টাকা আত্মসাতকারীদের জন্য ইসলামে পরকালে কোন সাজা আছে কি বন্দীদের খাবারের টাকা আত্মসাত কে করবে বন্দীদের ব্যবস্থাপনা তো সরকার করবে তো সেটা তো যদি কেউ আত্মসাত করে আত্মসাত তো সবই ইসলামে হারাবে কোনটাই তো যাইজ না হিজরা সন্তান কেন হয় এবং এদের সাথে সমাজের আচরণ কেমন হবে এটার উপরে আমাদের আলোচনা আছে আমাদের এটার কোনো জবাব নাই এটা আল্লাহ সুবানা তালা যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন যাকে ইচ্ছা কিছুই দেন না আর হিজরা সন্তান এটা হইতেই পারে এটাও তো আল্লাহর সৃষ্টি এটা তো আমার আপনার করার কিছু নেই এবং এটা আমার আপনার অপরাধের কারণেও হয় না এটা আল্লাহ ইচ্ছা সুবাহ কিন্তু হইলে এদেরকে ঘর থেকে বের করে দেওয়া এটা বড় অন্যায় যে তারা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খুঁজে খুঁজে মানুষ থেকে বাধ্য করবে মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে মানুষকে থেকে টাকা পয়সা আদায় করতেছে বিভিন্নভাবে নিতেছে এই জাতীয় বিষয় ইসলামে নেই বরং ইসলামে এরা মা বাবার সম্পদও পাবে এরা অন্য অন্য সন্তানেরা যেভাবে বাড়ি ঘরে বসবাস করবে এরাও ঠিক একইভাবে বসবাস করবে এবং এদের উপরে সরিয়তের হুকুম আকাম সিয়ামতের বিধিবিধান পরজ হবে আচ্ছা আরেকটা হল ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম কি বলে এটা ইসলামে হারাম তবে যদি এমন হয় যে তার मैक्सिमाम पुरुष क्योंकि मानी पुरुषतंत्रस्या जेटा एक किस करते जा महिला किो एक जगह जाना ठीक समस्या कारण सेपूर्ण महिला होते कि महिला हो जाए सर हतुष के महिला बनाए महिला के पुरुष बना करारे जो, करार जो नख काटा तो किस जगह शुकना रहे मानी नखे सामने दिए काटल शुकना रहे नद शुद्ध हाथ धुए नए उजुआ हाथ ना धोए उजुबा शुकना पुनरा आरोप उजु करते हाथ धोवा तो मैं विलम्बित हार अनेकगुल कारण छोटा ऐतिहासिक कारण बर्णना दिए तो तहबाइक राम सेवर्ती खिफा क्या हबे तर आलोचना पर्यालोचना सीधान नहींते विलम्ब हो प्रथम क्यों क्यों बोल नबी साल मारा जा घोषणा दिए सर्वशेष सिद्धानबीसाला मारा गेस नबी सलामर दाफन काफन की भाव নবী সালামকে কোথায় দাপন করা হবে কিভাবে গোসল দেওয়া হবে কিভাবে জানা হবে এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিতেও সাহাবাইকেরামের অনেক সময় লাগছে এরপরে এগুলো সিদ্ধান্ত হবার পরেও যে নবী সালামের অবর্তমানে খলিফ্যাকে হবে এটা নিয়েও সাহাবাইকেরামের মশা ভারা হইতে সুরার পরামর্শ নিতে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে সাহাবাইকার আসছেন এই জন্য এই বিলম্বটা হয়েছে তবে এটাকে আবার শিয়া সম্প্রদায় বিভিন্ন ধরনের অপপ্রচার বিভিন্ন কিছু করে তো আমরা সেগুলো হল মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার মূলত মানে নবী সরি সালাম এতে কালের পরে ওম্মার জন্য করণীয় বিষয় কি কি এই বিষয়গুলো সিদ্ধান্তের ক্ষেত্রে সাহবাহিকেরামের বিলম্ব হয়েছে অর্থাৎ নবী সরি সাম মারা গেছেন এই সিদ্ধান্ত নেওয়া নবী সরামকে দাফন কাফন কিভাবে করবেন এই সিদ্ধান্ত নেওয়া তারপরে নবীমের জানাজা কিভাবে হবে এই সিদ্ধান্ত নেওয়া তারপরে আপনার পরবর্তী খলিফা কে হবেন খলিফা নির্বাচন করা তো সহজ বিষয় না কারণ এবং সেই খলিফা নির্ধারণের ক্ষেত্রে যারা উলিল আমর যারা বিভিন্ন এলাকার সিদ্ধান্ত দাতা তাদের থেকে পরামর্শ নিতে হয়েছে পরামর্শ নিতে এই ক্ষেত্রে বিলম্ব হয়েছে এই জন্যই নবিসরুল ইসলামের যারা যা বিলম্ব হয়েছে কথাটা আমরা বলে দিচ্ছি কিন্তু जे वही प्रश्न उत्तरे बोल सम्मान सूचक आल्लर साधे सम्पर्कित करा जामन सैफुल्लह जो आल्लर तरबारे तरह अपना सेफगतुल्लाह यह सम्मान सूचक आल्लर सापृक्त करा जाए संपृक्त कर लेरको होना हरामोना तब अदिकाश मुफासरिद्ध मत हल्के आल्लर खलिफार दरकार नहीं आल्लर साधे खलिफा ना खलिफा मूलतः खलिफा तोल अर्थ है জি জি প্রথম কথা হইল যদি এটা কসম করে বলেন যে এমনি বা হারাম বললে হবে না মানে যদি ভালো যায় আল্লাহর কসম আমি বা আমার জন্য হারাম আমি আজকে থেকে বাদ খাব না তো তখন তার কসম ভাঙতে হবে আর কসমের কাপ দিতে হবে এমনি শুধু হারাম বললে এটা দ্বারা শপথের লাগবে না না এই অবস্থায় কোরআনে কারে মুখস্তলা বাদ করা যাবে না মোবাইল থেকে পড়া যাবে না মানে কোরআনে কারিম টোটালি তালাবাদ করা যাবে না তবে কোনো আয়াত যদি দোয়া হয় সেই দোয়া পড়তে পারবে সেটাকে দোয়া হিসাবে তালাবাত হিসাবে না তেলাবাদ করতে পারবে না মুখস্তও না দেখে দেখেও না এটা আমরা ওই আয়াতের তাপসিরে সেখানে আমরা বলছি এটা হলো আয়াতে এটা আল্লাহ সোবান এখানে অর্ধাংশ বলতে কি বোঝানো হয়েছে আর নবী মধ্যে বলছেন পুরুষের বাম ফাজরের থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে আর ফাজরের হাটের মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরের এখানে নবী সরাই হলিকাতুল মারা মিন আইন বলছেন এটাও আল্লাহ সোবান জি জি আলহামদুলিল্লাহ এটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা হলো আমরা যখন ফরশ চলা শেষ করি তখন ফরশ চলাতে পারে জিকির আজকার আছে তো কোনো আমাদের সমাজে আমাদের দেশে দুই ধরনের ব্যয় পাওয়া যায় এক ধরনের ব্যয় হল যে সালাম পেরানো হয়েছে সালাম ফেরানোর পরেই উনি আর জিকিরাসকার করবেন না শূন্যতের জন্য দাঁড়াই যাবেন এরকম কিছু ভাই দেখা যায় যে জিকিরাসকার নাই শূন্যতের জন্য দাঁড়ায় গেছে আবার কিছু ভাই আছে যে তিনি বের হয়ে যাবেন মানে এখান থেকে গিয়ে হয় বারান্দা গিয়ে শূন্যত পড়বেন অথবা শূন্যদ পড়বেন না তো জরুরতের কারণে বের হইতে পারেন তবে সবাই তো আর জরুরত হয় না মানে দেখা যায় যে অনেকেরই এটা অভ্যাস মানে উনি আর অপেক্ষা করতে পারতেছেন না উনি চলে যাবেন তো এক্ষেত্রে নামাজের সামনে দিয়ে যাওয়া হারাম এটা কোন অবস্থায় জায়জ নেই এমনকি যদি এখানে দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয় তবুও সলাতের সামনে দিয়ে সূত্রাবিহীন এরকম সলাতের সামনে দিয়ে যাওয়া যাবে না এটা কবিরা গুণা এবং এটা বড় গুনা। গুণা এটার ব্যাপারে নবিস অনেক সতর্ক সতর্কবাণী করছেন এজন্য দুটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো ফিষনে যিনি সলাত আদায় করতেছেন উনি সুন্নত পড়ে নফলের নিয়ত করবেন তারা তো জরুরি কোনো কাজ আছে তারা বাইরে কাজ থাকতে পারে না তারা সুন্নত পড়ে চলে যাবেন আর আপনি পিছনে নকল শুরু করছেন আশ্বাস করেন না নকলের পর নফল পড়তে আছেন আপনার কোনো কাজ নাই আপনি খালি নামাজে পড়বেন পড়েন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু নকল চলা আদায় করতে গিয়ে সামনের ভাইদেরকে আটকায় রাখা যাবে না আপনি নিয়ত করার আগে আপনার সামনে যারা আছে তারা চলে গেলে তারপরে নকল পড়েন তাহলে আর ওই কষ্ট হল না কাজ থাকলে জরুরি সেটা তো কষ্ট হলো না আর এরপরে যদি দেখা গেল না ওই ভাই নামাজ পড়তেছে তা আপনি একটু দেরি হলেও আপনি এই হারাম কাজ করার থেকে কবিরা গুন থেকে বিরত থেকে আপনি অপেক্ষা করবেন সামনে দিয়ে যাওয়া যাবে না সামনে যেতে হলে অবশ্যই থাকতে হবে যদি সূত্রা আপনার হাতে থাকে আপনি সূত্রা সামনে দিয়ে চলে যেতে পারেন অসুবিধা নেই জি মানে যদি আমরা দোয়া করি আল্লাহ দোয়ার ক্ষেত্রে হাত তোলা যাবে কিনা প্রথম কথা হলো এটা সেটা হলো যে দোয়া গুলোর ক্ষেত্রে নবীন হাত তোলা বেদাত আর যেখানে নবী সাল হাত তুলছেন সেখানে হাত তোলাটা শূন্য এটা হলো নির্দিষ্ট ক্ষেত্রে যেমন দোয়াই দোয়াই কোনুত পড়ার সময় কানাইয়ার ফিল ফিলক নবী সাল্লা সালাম দোয়ায় কোন তো সময় হাত উত্তোলন করতেন এখানে হাত উত্তোলন করাটাই সুন্নত আবার আপনি ঘরে ঢুকার সময় দোয়া পড়বেন টয়লেটে ঢুকার সময় পড়বেন মসজিদে ডুকার সময় পড়বেন বের হওয়ার সময় পড়বেন এগুলোতে নবী সাল্লাহ সালাম হাত তোলেন নাই এগুলোতে না তোলাই সুন্নত আবার মতলক দোয়া মতলক দোয়া মানে এগুলো কোনো নির্দিষ্ট কোনো সময় সাথে না এমনে আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছি এই মতলক স্বাভাবিক দোয়ার মধ্যে হাত তোলাটাই উত্তম হাত তোলা দোয়ার একটা আদব হাত তুলবেন তোলার পরে দোয়া করলাম তো এরপরে হাত মোসার ব্যাপারে দলিল আমরা দেখা যায় দেখে আসতেছি যে দোয়া করে হাতটা এইভাবে মুছে দেয় কারণ হাতটা ছেড়ে দিতে কেমন কেমন লাগে এই জন্য কিন্তু এটার কোনো দলিল নেই হাত মুখের মধ্যে মুসার কোনো দলিল নেই অর্থাৎ এই জন্য আমরা দেখছি कबारिमे मस्जिद नबे जो भितर दोआा करें दो एक करें तो दो हाथ मुछे ना हाथ ऐड दिए शेजा चले जा मन इोार एक आधा तो हमें यहाँ बेदात हो जाए सबाई मुछते मुछते तो यूनतर खेला यह उत्तम हल्ले हाथ नाम हाथ ऐडे दवा ফিরে ফাঁকা গায়ে আবার তাকে গায়ে লাগিয়ে তারপরে দাঁড়ান আমি দেশে এসে আমার আলহামদুলিল্লাহ আপনি যেটা বলছেন আলহামদুলিল্লাহ আরব দেশে যেটা দেখেছেন সেখানকার মুসলিম ভাইয়েরা যেটা আমল করেন এটাই সোনাহ নবী সাল্লা ইসলাম এবং সাহাবাইকার জামাত শুরু করার ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে এইভাবে আমল করেছেন তো আমরা ছোটবেলা থেকে আমাদের দেশের পরিবেশ ওই সুন্নার আলোকে গড়ে উঠে নাই না ওঠার কারণে এখনো আমাদের অভ্যাস হয় নাই আলহামদুলিল্লাহ অভ্যাস আস্তে আস্তে হচ্ছে একদিনে হবে না এটা তো হইতে হইতে সময় লাগবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন অনেক ভাই পাওয়া যায় যারা নবী সাল্লাসালামের এই সুন্নার উপরে আমল করার চেষ্টা করেন তো আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আমাদের এক প্রজন্ম আর এক প্রজন্ম ইনশাল্লাহ এই শূন্যতার উপরে আমল করবেন আর যখন এরকম সরাই নিবে তখন আমি আপনি জোর করি লাগানো দরকার নেই অনেকে আবার উনি ওই দিকে যায় উনি ওই দিকে যায় মানে যত দূরে যাক লাগাবেই লাগাবে। যিনি মনে করতেছেন যে ওনার পায়ের সাথে লাগাইতে আপনাকে না। তো উনি দূরে সরে যাক আপনি আর লাগানো দরকার নেই কারণ বিশৃঙ্খলা করার দরকার নেই আপনি উনি যত মনে করতেছে এটা লাগানো ঠিক না তো সুতরাং যারা মনে করতেছে লাগানোটা শুন না আপনি তাদের সাথে লাগান দেখলে বোঝা যায় আপনাকে ডাকেন যে ভাই আরো ওইদিকে আসেন আরো পাশে দাঁড়ান আর যিনি শুননা বুঝবেন না ওনার কাছে মনে হবে যে নামাজ পড়তে আসছি এখানে আবার একজনের গায়ের সাথে একদম লাগবে কেন পাকা পাকা রেখে আস্তে দেরে সুন্দর মতো নামাজ একজন এখানে দাঁড়িয়েছে একজন ওখানে মানে যার যার সুবিধা মতো অনেক দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের নামাজ পড়তেছে অর্থাৎ মনে উপরে আর কেউ নাই মুসল্লিও নাই কেউ দেখতেছেও না। প্রশ্ন <laughs> আমরা না যদি কোন সম্মানিত ইমাম সাহেব বলে থাকেন উনি কথাটা ঠিক বলেন নাই কারণ সলাতের সাথে টুপির কোনো সম্পর্ক নেই সোলাতের ফরজ ওয়াজিব সন্নত মুস্তাহাব যা আছে এর কোনটার মধ্যে টুপি অন্তর্ভুক্ত নেই তবে টুপি ইসলামের একটা শেয়ার একটা মিনাল আদাত ওয়াল মোবাহাত এটা একটা লেবাস এটা থাকাটা সম্পর্ক সবসময়ের সাথে তো এজন্য জন্য ওইভাবে বলাটা ঠিক হয় নাই যদি কোনো ইমাম সাহেব বলেন এটা উনি ঠিক বলেন